আলোচিত হবে পৃথিবীর সিরা সিরিজের আজকের পর্বে আমাদের আলোচনা যে ঘটনাকে নিয়ে সেটি হচ্ছে গজবতুল বদর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 আল্লাহর কাছে দু আতে মিনতি করে বলেছিলেন হে আল্লাহ তুমি আমার সাথে যে ওয়াদা করেছ তা পূরণ কর আমি তোমার কাছে প্রতিশ্রুত সাহায্যের আবেদন করছি তা না হলে দুনিয়ার বুকে তোমার করার মতো আর কেউ থাকবে না। পশ্চিমা বস্তুবাদী লেস থেকে দেখলে এই যুদ্ধ আর আট দশটা যুদ্ধের মতোই একটা যুদ্ধ কিন্তু ইসলামের চোখ দিয়ে দেখলে এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না এই যুদ্ধ ছিল ইমানের সাথে কুফোরের চিরস্থায়ী সংঘাতের সূচনা বিন্দু যা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে বদরের দিনকে বলা হয় ইয়ামল ফুরকান ফুরকান মানে হল যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করে বদরের দিনে তাই হয়েছিল কে সত্যের পক্ষে আছে আর কে মিথ্যের পক্ষে আল্লাহ তালা এই দিনেই তা পরিষ্কার করে দেন এই দিন মিথ্যার উপর সত্য বিজয় হয়েছিল যদি দুনিয়াবি চোখ দিয়ে সমরবিদ্যার তত্ত্ব দিয়ে এই যুদ্ধকে বিশ্লেষণ করা হয় তাহলে এই যুদ্ধে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 এই বিশ্বজগতের মালিক আল্লাহ সুবান ওাত আলা তাদের বিজয় করেছেন বদরের যুদ্ধ নিয়ে আলোচনা বেশ দীর্ঘ এই সিরাত সিরিজে আমরা একাধিক পর্বজোড়ে বদন নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আজ আমরা আলোচনা করব এই যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নিঃসন্দেহে আল্লাহতালা এই যুদ্ধকে তাক লিখে রেখেছেন বলেই এই যুদ্ধ সংঘটিত হয়েছে কিন্তু এই যুদ্ধের একটা পটভূমি আছে আর আল্লাহ তালাই সেই পটভূমি নির্মাণ করেছেন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 যুদ্ধ তাদের সাথে অবসম্ভাবী এবং কোরাইশরা সেটা বুঝতে পেরেছিল তাই মুসলিমরা মদিনায় চলে আসার পরেও তারা মুসলিমদেরকে নিজেদের জন্য অস্তিত্বের হুমকি হুমকিস্বরূপ মনে করতে থাকে মদিনা রাষ্ট্রকে তারা একটা শত্রু রাষ্ট্র হিসেবে দেখতে থাকে এর প্রমাণ আমরা পাই সা রদ আনহো এবং আবুজাহালের একটি কথোপকথনে যেখানে আবুজাহেল সাহদিবিন মোয়াজকে হুমকি দিয়েছিল মদিনায় মুহ্মদ সাল্ল আলহাস্লাম এবং মুসলিমদের আশ্রয় দেওয়ার কারণে উত্তরে সা আদিবিন মোয়াজ হুমকি দে বলেন বেশি বাড়াবাড়ি করলে তারাও কুরাইশদের কয়েকটি সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছিলাম এর মধ্যে একটি হল গাজ এই গাজুয়াকে বলা যেতে পারে বদরের যুদ্ধের পটভূমির প্রথম স্টেজ এই অভিযানে মুসলিমদের লক্ষ্য ছিল কুরাইশদের একটি কাফেলাকে আক্রমণ করা কিন্তু তারা সেবার কুরাইশদের কাফেলাকে হাতের নাগালে পায়নি বলে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 সম্ভবত সে কারণে কোরাইশরা এই কাফেলায় মুসলিমদের থেকে দখল করার অর্থ সম্পদ করতে সক্ষম হয় কোরাইশদের কাফেলার অবস্থান ও গতিপথের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য রসুল্লাহ আলী হাসলাম তার শক্তিশালী ইন্টেলিজেন্স টিমের লোকদের কাজে লাগালেন তাদের মাধ্যমে তিনি নিয়মিত শত্রুপক্ষের ব্যাপারে তথ্য সংগ্রহ করতেন কোরাইশের কাফেলা পাঠানোর খবর পাওয়া মাত্র রসুল্লাহসাল্লু আলি হুয়া সেই কাফেলার খোঁজ নেওয়ার জন্য গুপ্তচর পাঠান বাসবাস ইবেন আমর রদ আনহু তথ্য জোগাড় করে সরাসরি রসুল্লাহ সাল আলী আসালামের বাসায় এলেন সেই সময় রসুল্লাহ সাল্ল আলী আসালামের ঘরে ছিলেন শুধুমাত্র আনাস রহু ও বাসবাস আনস ইবিন মালিকের বয়স মাত্র তখন সাত বাসবাস রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে কোরাইশের কাফেলার অবস্থান সম্পর্কে তথ্য দিলেন কোন কোন বর্ণায় এসেছে নবীজ সাল্লু আলী আসাল্লাম তালাহা এবং জাইদ রদিয় আনহু তথ্য সংগ্রহের জন্য পাঠান কাফেলা সম্পর্কে তথ্য পেয়ে রসুল্লাহ আলী হাসালাম দ্রুত বের হয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বললেন আমরা একটা অভিযানে বের হব আমাদের লোক দরকার, যাদের সাথে এই মুহূর্তে চলার মতো বাহন প্রস্তুত আছে শুধু তারা এস অনেকেই তাদের চড়ার উপযোগী জন্তু মদিনার নিকটস্থ পাহাড়ে ঘাস খাওয়ানোর জন্য রেখে এসেছিল তারা সেগুলো আনার জন্য রসুল্লাহ সাল্লু আলী হাসালামের কাছে অনুমতি চাইল তিনি বললেন না শুধু তারাই যোগ দেবে যাদের বাহন প্রস্তুত আছে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 উপরন্তু ক্রাইসের সে কাফেলায় ছিলেন হাত থেকে ছিনে নেওয়া সম্পদ মুহাজির সম্পদ ফিরে পাওয়া ছিল এই অভিযানের উদ্দেশ্য যখন এই অভিযানের উদ্দেশ্য তখন মুসলিমদের ধারণাও ছিল না আসলে কি হতে যাচ্ছে কারণ তারা যাচ্ছিলেন এমন একটা কাফেলা আক্রমণ করতে যেই কাফেলায় মাত্র ত্রিশ থেকে চল্লিশ জন মুসরিদ ছিল আর অন্যদিকে মুসলিমদের সংখ্যা ছিল তিনশো থেকেও বেশি অর্থাৎ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 এর আগে ঘন ঘন বেশ কিছু কাফেলা আক্রমণ হওয়ায় আবুজাহেল তার লোকদের মুসলিমদের সম্ভাব্য আক্রমণ সম্পর্কে আগেই সাবধান করে দিয়েছিল আবু সুফিয়ান ও রসুল্লা আলী অবস্থান জানার জন্য গোয়েন্দা পাঠায় কাফেলা নিয়ে চলতে চলতে আবু সুফিয়ান বদরে পৌঁছে যায় বদর আর মদিনার দূরত্ব প্রায় দেড়শ কিলোমিটার আবু সুফিয়ানের ইন্টেলিজেন্স টিম খবর দিল তারা দুজনকে দেখেছে কিন্তু কারাই এই দুইজন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 আবুজাহেল আব্বাসকে ব্যঙ্গাত্মক ভাবে জিজ্ঞেস করল আচ্ছা আব্বাস তা কতদিন ধরে তোমাদের পরিবারে এই আছে শুনি আর এসব কথাবার্তা কতদিন ধরে বলছে আব্বাস জানতে চাইলেন। ওই যে আতিকা একটা স্বপ্ন দেখেছে না সে কথা বলছি কোন স্বপ্ন দেখেছে সে আব্বাস জানতেন আবু জাহেল কিসের কথা বলছে তবু জানতে চাইলেন এইবার আবু জাহেল আরো ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল তোমরা যার আব্দুল মুতালিবের পরিবার তোমাদের পরিবারে একটা পুরুষ নবী তো আছেই তাতেও দেখি তোমাদের মন ভরছে না এখন দিচ্ছি তোমরা একটা মহিলা নবী বানিয়েছ পুরুষ নবী বলতে আবুজাহ আল্লাহ রসুলের কথা কারণ আল্লাহ রসুল তার চাচা আব্বাস ফুপু আতিকা তারা ছিলেন একই পরিবার বনু হাসিমের সন্তান এরপর আবুজাহ বলল আতিকা নাকি তিন দিনের আল্টিমেটাম দিয়েছে তোমরা ভাবছি এই তিন দিনে অপেক্ষা করে দেখব আদৌ কিছু হয় কিনা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 কেন কোরাইশরা তাদের একটি কাফেলার জন্য মুসলিমদের বিরুদ্ধে এত বড় একটি অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নিল তারা তো শুধু কাফেকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় সামরিক সহায়তা পাঠালেই পারত একটি কাফেলা রক্ষা করার জন্য মুসলিমদের উপর সর্বাত্মক সামরিক হামলায় যাওয়ার প্রয়োজন ছিল না আর এছাড়াও কাফেলাকে নিরাপদে ফিরিয়ে আনতে আবু সেফিয়ান সক্ষম হয়েছিল এর উত্তরে আল্লাহ বলছেন আবু জাহেলের মূল উদ্দেশ্য ছিল কুরাইশদের শক্তি সামর্থ্যের প্রদর্শনী দেখানো আল্লাহ সুখানের সাতচল্লিশ নম্বর আয় বলেন আর তোমরা তাদের মতো হো না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 অন্যান্য গোত্রগুলোকে একটি মেসেজ দিতে চাচ্ছিল যে কোরআশদের সাথে তোমরা কখনো পেরে উঠবে না তাদের সাথে যুদ্ধ করার কথা চিন্তাও বস্তুত প্রত্যেক জালিম অপশক্তি এভাবেই চিন্তা করে তারা তাদের ক্ষমতার ভয় দেখিয়ে সবাইকে দাবি রাখতে চায় মুসালসাল্লাম ও বন ইসরায়েলকে দমন করার জন্য ফিরআন তার সমস্ত সেনাবাহিনীকে তার ক্যান্টনমেন্ট থেকে বের করে এনেছিল অথচ নিরস্ত্র বন ইসরায়েলকে দমন করার জন্য এর কোনও প্রয়োজন ছিল না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 কিন্তু মোদিনা থেকে অতিরিক্ত সেনা সহায়তা পাঠানোর সময় ছিল না সব সময় তার সাহাবিদের সাথে সুরা অথবা পরামর্শ করতেন মোদিনা থেকে মুসলিমরা এসেছিল কাফেলা আক্রমণের প্রস্তুতি নিয়ে যুদ্ধের প্রস্তুতি মুসলিমদের ছিল না তাই নবীজ সাল্লু আলহিউস্লাম এই অভিযানের ব্যাপারে আলোচনা করার জন্য সাহাবাদের সাথে পরামর্শ করতে বসলেন জানতে চাইলেন কে কি ভাবছে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 মিকদাদের মধ্যে এই দৃঢ়তা দেখে আল্লাহ রুসুলসাল্লাহ আলিহাস্লামের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে গেল তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কিন্তু আবু বকর অমর মিকদার রদিয়াল আনহুম এরা প্রত্যেকে ছিলেন মোহাজির সাহাবি আল্লাহ রসুলসাল্লাহু আলহিহাস্লাম মোহাজির সাহাবিদের রেসপন্সে খুব খুশি হয়েছিলেন কিন্তু সেটা যথেষ্ট ছিল না তাই তিনি আবার বললেন তোমরা আমাকে পরামর্শ দাও আবুবাকর আর অমারের মতো সাহাবিদের মত জানার পরেও পরামর্শ চাচ্ছিলেন এর কারণ হলো আসলে তিনি আনসারদের জানতে কারণ আনসারদের সাথে তার চুক্তি ছিল আনসাররা নবীজি সালাম রক্ষা করার জন্য মোদিনার ভেতরে কোন যুদ্ধ হলে তারা সেই যুদ্ধে অংশ নেবে মোদিনার বাইরে যুদ্ধে যেতে তারা আইনগতভাবে বাধ্য ছিলেন না আর এই কারণেই নবীজি সাল্লু আলি আসাল্লাম স্পষ্টভাবে জানতে চাচ্ছিলেন যে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 আনসাররা চাইলে বলতে পারতেন যে রসুলের সাথে তাদের চুক্তি হয়েছিল শুধুমাত্র বা বাইরে রসুল্লাহ আলী হাসলাম সেটাই মনে মনে চাচ্ছিলেন পথিমন্ত্রে কিছু ঘটনা ঘটে এই ঘটনাগুলো সম্ভবত কোরাইসদের সাথে যুদ্ধে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়ার আগেই ঘটেছিল যেমন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 তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রসুল শ্রেষ্ঠ একজন সাধারণ মিলিটারি কমান্ডার কখনোই তার সৈনিকদের সাথে তার একটা বাহন শেয়ার করার কথা ভাবতে পারে না কিন্তু আল্লা রসুল তাই করে দেখিয়েছেন যখন অন্যদের পালা এসেছে তিনি উট থেকে নেমে নিজের পায়ে হেঁটেছেন আল্লা রসুল সাল্লু আলিহাস্লাম যদি পুরো সময়টা জুড়েও উটের পিঠে চড়তেন সেটা খারাপ কিছু ছিল না কারণ আলী এবং আবুলুবাব রানহমা আন্তরিক ভাবেই চাচ্ছিলেন আল্লাহ রসুল যেন উটের পিঠে পুরো সময়টা জুড়ে থাকেন কিন্তু আল্লাহ আলিয়াস্লাম কোনো কাজের পুরস্কারই হাতছাড়া করতে চাননি আপাত দৃষ্টিতে যে কাজটি ছোট সেই কাজের পুরস্কার থেকেও নবীজি সাল্লাহ আলিম নিজেকে বঞ্চিত করতে চাননি আর তাই তিনি বলেছেন তোমাদের মতো আমিও আল্লাহর কাছে পুরস্কার প্রত্যাশী তিনি আলী রদিয়ালহকে বলেছেন তোমরা আমার চেয়ে শক্তিশালী নও আমরা আগেই বলেছি কোরাইশদের যুদ্ধে বের হবার কোনো প্রয়োজন ছিল না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 ইজদি লূন إلى শক্তি وَهُمْ ইলতি বহুম্যৌ বু ইু কুমু্লাহু ই ইফত লুমূনতিৌকটিতনলকুময়ূরী দুহু কবি কলিমতি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 তিনি চেয়েছেন আরো বড় কিছু তিনি চেয়েছেন এই যুদ্ধে হক ও বাতিলের আদর্শ মুখোমুখি হোক আর এই যুদ্ধের মাধ্যমে তিনি হককে জয় করবেন আর পরাজিত করবেন তিনি পরিস্থিতি এমনভাবে মুসলিমদের এই যুদ্ধে অংশ নেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আর এই কারণেই এই দিনকে বলা হয় ইয়াওম আলফুর কান বা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন এবার ঘুরে আসা যাক কোরাইশদের ক্যাম্প থেকে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 এই যুদ্ধের মূল হতা ছিল এই যুদ্ধে যাবার জন্য সে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে কোরাইশনের মাঝে ইসলাম বিদ্বেষী উন্মাদনা ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে সচল ভূমিকা পালন করেছিল এই আবু জাহেল কিন্তু আরেক ইসলাম বিদ্বেষী আবুলাহাব যে ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের চাচা সে এই যুদ্ধে যেতে আগ্রহ ছিল না সে নিজে এই যুদ্ধে না গিয়ে তার পক্ষে আরেকজনকে পাঠায় আল আজি বিন হিসাম নামের এক লোক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 সে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের বার্তার ঘোর বিরোধী ছিল তবে সম্ভবত যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলকে সে সরাসরি মোকাবেলা করতে চায়নি আর তাই বদরে অংশ আবুল্লাহাবেনি এই এক আরো বেশ কিছু প্রভাবশালী কোরাইশ নেতা বদরে অংশ নিতে আগ্রহী ছিল না অনেকেই মেনে নিতে পারছিল না যে চাচা হয়ে কীভাবে ভাতিচার বিরুদ্ধে অস্ত্র ধরবে তারা বাবা হয়ে ছেলে বিরুদ্ধে কিংবা ভাই হয়ে ভাইকে হত্যা করবে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 তাই সে নিজে বদরে না গিয়ে অন্য একজনকে পাঠাতে চাইল কিন্তু আবুজাহেল তাকে বলল তুমি হলে এই সাইয়েদ তুমি কেমন করে হবে। শেষ পর্যন্ত উমাইয়া বিন খালাফও এই যুদ্ধে অংশ নেয় তার বিস্তারিত কাহিনী পরবর্তীতে আসবে ইনশাআল্লা আবুজাহেল সবার মাঝে এমনভাবে চেতনার বিষ ছড়িয়ে দিল যে সবাই মুসলিমদেরকে হত্যা করার জন্য উন্মত্ত হয়ে উঠল কাজটি কি ঠিক না ভুল হচ্ছে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 আল ওয়ালিদ বিন উতবা উমাইয়া বিন খালাফ আর উত্পা এ বিন আবে মুদকে এই দোয়াতে তিনি সাত জনের নাম উল্লেখ করেছিলেন তবে বর্ণনাকারী একজনের নাম ভুলে যান বলেন এই সাত জনের প্রত্যেকেই বদরে নিহত হয়েছিল আল্লাহ তালা বদরের ময়দানে আল্লাহ রসুলসালু আলি আসালামের দোয়া কবুল করেছিলেন এই জঘন্য নোকগুলোকে সেখানে হত্যা করেছেন যাই হোক কোরাইশা যাত্রা শুরু করলো। তাদের সেনা দল ছিল তেরোশো সৈন্যের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 বনবকরের এক নেতা তখন সেই কোরাইশী ছেলেকে প্রতিশোধবশত হত্যা করে কারণ এর আগে কুরাইশদের একজন বনবকরের এক লোককে হত্যা করেছিল কিন্তু সেটার কোন বিচার হয়নি তাই এই কুরাইশি ছেলেকে হত্যা করার মাধ্যমে বনবকর প্রতিশোধ নেয় কিন্তু কুরাইশরা পরে এটি নিয়ে আর উচ্চবাচ্য করেনি কিন্তু বিষয়টিকে সহজভাবে নিতে পারেনি নিহত ছেলেটির পরিবার ভাই হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ছেলেটির ভাই বনবকরের সেই নেতাকে হত্যা করে বসে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 অন্যান্য সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল অর্গ 2